আলিফ লাম মিম এই কিতাবের অবতরণ বিশ্ব পালনকর্তার নিকট থেকে এতে কোনো সন্দেহ নেই তারা কি বলে এটা সে মিথ্যা রচনা করেছে বরং এটা আপনার পালনকর্তার তরফ থেকে সত্য যাতে আপনি এমন এক সম্প্রদায়কে সতর্ক করেন যাদের কাছে আপনার পূর্বে কোনো সতর্ককারী আসেনি সম্ভবত এরা সুপথ প্রাপ্ত হবে আল্লাহ যিনি নখমন্ডল ভূমণ্ডল ও এত উভয়ের মধ্যবর্তী সবকিছু ছয় করেছেন। অতপর তিনি আরো বিরাজমান হয়েছে তিনি ব্যতীত তোমাদের কোনো অভিভাবক ও সুপারিশকারী নেই এর পরও কি তোমরা বুঝবে না তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কর্মপরিচালনা পরিচালনা করেন অতপর তার কাছে পৌঁছবে এমন একদিনে যার পরিমাণ তোমাদের গণনায় হাজার বছরের সমান তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী পরাক্রমশালী পরম দয়ালু যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন অতপর তিনি তার বংশধর সৃষ্টি করেন তুচ্ছ পানি নির্যাস থেকে অতপর তিনি তাকে সুষম করেন তাতে রুখ সঞ্চার করেন এবং তোমাদেরকে দেন কর্ণ চক্ষু ও অন্তঃ করণ তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তারা বলে আমরা মৃত্তিকায় মিশ্রিত হয়ে গেলেও পুনরায় নতুন করে সৃজিত হব কি বরং তারা তাদের পালনকর্তার সাক্ষাৎকে অস্বীকার করে বলুন তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেসটা তোমাদের প্রাণহরণ করবে অতপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে যদি আপনি দেখতেন যখন অপরাধীরা তাদের পালন সামনে নত শির হয়ে বলবে হে আমাদের পালন কর্তা আমরা দেখলাম ও শ্রবণ করলাম এখন আমাদেরকে পাঠিয়ে দিন আমরা সৎ করব আমরা গৃহ বিশ্বাসী হয়ে গেছি আমি ইচ্ছে করলে প্রত্যেককে সঠিক দিক নির্দেশ দিতাম কিন্তু আমার এ উক্তি অবধারিত সত্য যে আমি জিন ও মানব সকলকে দিয়ে অবশ্যই পূর্ণ করব। ভুলে যাওয়ার কারণে তোমরা মজা করো, আমিও তোমাদেরকে ভুলে গেলাম তোমরা তোমাদের কৃতকর্মের কারণে স্থায়ী আজাব ভোগ কর কেবল তারাই আমার আয়াতসমূহের প্রতি ইমান আনি যারা আয়াতসমূহ দ্বারা উপদেশ প্রাপ্ত হয়ে লুটিয়ে পড়ে এবং মুক্ত হয়ে তাদের পালন কর্তার সবিত্রতা বর্ণনা করে তাদের পার্শ্ব শয্যা থেকে আলাদা থাকে তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে ও আশঙ্কায় এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে কেউ জানে না তার জন্য কৃতকর্মের কি কি নয়ন প্রীতিকর প্রতিদান লুকায়িত আছে ইমানদার ব্যক্তিকে অবাধ্যের অনুরূপ তারা সমান নয় যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে তাদের কৃতকর্মের আপ্যায়নস্বরূপ বসবাসের জান্নাত কক্ষান্তরে যারা অবাধ্য হয় তাদের ঠিকানা জাহান্নাম যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে তথায় ফিরিয়ে দেয়া হবে এবং তাদেরকে বলা হবে তোমরা জাহাঙ্গ নামের যে আজাবকে মিথ্যা বলতে তার স্বাদ আস্বাদন করুশাস্তির পূর্বে আমি অবশ্যই তাদেরকে লঘুশাস্তি আস্বাদন করাব যাতে তারা প্রত্যাবর্তন করে যে ব্যক্তিকে তার পালনকর্তার আয়াতসমূহ দ্বারা উপদেশ দান করা হয় অতপশ সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় তার চেয়ে জালিম আর কে আমি অপরাধীদেরকে শাস্তি দেব আমি মুসরাকে কিতাব দিয়েছি অতএব আপনি কোরআন প্রাপ্তির বিষয়ে কোনো সন্দেহ করবেন না আমি একে বনি ইসরায়েলের জন্য পথ মনোনীত করেছিলাম যারা আমার আদেশে পথ প্রদর্শন করত তারা আমার আয়াতসমূহে দৃঢ় বিশ্বাসী ছিল তারা যে বিষয়ে মতবিরোধ করছে আপনার পালন কর্তায় কেয়ামতের দিন সে বিষয়ে তাদের মধ্যে ফ্যাস দেবেন এতে কি তাদের চোখ খোলেনি যে আমি তাদের পূর্বে অনেক সম্প্রদাকে ধ্বংস করেছি যাদের বাড়ি ঘরে এরা বিচরণ করে অবশ্যই এতে নিদর্শনা রয়েছে তারা কি শোনে না তারা কি লক্ষ্য করে না যে আমি ঊস্বর ভূমিতে পানি প্রবাহিত করে শস্য উদ্গত করি যা থেকে ভক্ষণ করে তাদের জন্তুরা এবং তারা তারা কি দেখে না তারা বলে তোমরা সত্যবাদী হলে বলো কবে হবে এই ফয়সালা বলুন ফয়সালার দিনে কাফিরদের ইমান তাদের কোনো কাজে আসবে না এবং তাদেরকে অবকাশ দেওয়া হবে না অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং অপেক্ষা করুন তারাও অপেক্ষা করছে